ইবনু উমর রদিয়ালাউ তালাহ হতে বর্ণিত ঈদ ফিতর ও কুরবানির দিন নাবিজ সাল্লা সাল্লামের সামনে যুদ্ধের হাতিয়ার রেখে দেওয়া হতো অতপর তিনি সালাত আদায় করতেন